أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله আমার একদিন বিখি দিয়ে আবার দার্সলপুর আনি বেসতে পেরে রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সুরাত রকরাতে আজ আট নম্বর আয়াত করলাম সাত নাম্বার নাম্বার পর্যন্ত আলোচনা হয়েছিল এখানে আল্লাহ না হতে হয় ফরমান তোমরা জেনে রাখো জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম রয়েছেন যদি তিনি তোমাদের অধিকাংশ কাজের অনুসরণ করেন তাহলে তোমরাই কষ্টে পতিত হবে অথচ আল্লাহ তোমাদের কাছে ইমামকে পছন্দনীয় করে দিয়েছেন ইমানের প্রতি তোমাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে এবং তোমাদের অন্তরে ইমানকে সুসজ্জিত করেছেন চ্যানি এবং কুফুর পাপাচার এবং নাফরমানিকে তোমাদের কাছে অপসন্দনীয় করে দিয়েছে আর এ সকল লোকেরাই হল সঠিক পথের অনুসারী গত আলোচনার সাথে যদি আমরা একটু আবার চিন্তা করি দেখবো যে সেখানে আল্লাহ কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমাদের বাস্তবে অনুসরণের জন্য আমলের জন্য প্রথমে কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে বাড়াবাড়ি করে অগ্রগামী না হওয়া প্রতিটি বিষয়কে তার বিষয়ের অবস্থার উপর রেখে দেওয়া এবং এর উপর আমল করা আল্লাহ এবং আল্লাহর রাসুল যেই ভাবে পেশ করেছেন সেইভাবেই গ্রহণ করে নেওয়া সেখানে নিজের পক্ষ থেকে বেশি বাড়াবাড়ি না করা এবং অগ্রবর্তী হয়ে নতুন ধরনের কোন ধরনের অধিক ব্যাখ্যা করে বৃদ্ধান্ত না হওয়া কিছু আদব শিক্ষা দেওয়া হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের সাথে কি ধরনের কথা বলতে হবে উচ্চ আওয়াজের কথা বলা যাবে না রাসুলের কথা নিজের কথাকে উচ্চু করা যাবে না ঝুড়ের কথা বলা যাবে না অতি ভদ্রতার সাথে কথাবার্তা বলতে হবে এরপর রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম যখন নিজ ঘরে অবস্থান করেন তখন ধৈর্য ধারণ করে অপেক্ষা করা ডাকাডাকি না করা এই বিষয়গুলোর নির্দেশ দেওয়া হয়েছে এবং একটা সার্বজনীন একটা ঘোষণা দেওয়া হয়েছে যে কোন সংবাদ জানার পর তা যাচাই বাছাই না করে পদক্ষেপ গ্রহণ না করা সংবাদের সত্য মিথ্যা যাচাই না করে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা কোন পদক্ষেপ না নেওয়া এটা একটা সার্বজনীন বিধান এখানে আজকে বলছেন যেখানে আল্লাহ পাকসুবাহান আহ তাহলা যে সমাজের মধ্যে রয়েছেন আল্লাহর রাসুল এ তারা বোঝানো হয়েছে যে আল্লাহ পাকসুবাহান আহ তাহলা নিজের পক্ষ থেকে ওনাকে রেখাব প্রদান করেছেন আর আল্লাহ নিজে ওনার কাছে সরাসরি নির্দেশনা পাঠান আর তিনি শুধুমাত্র আল্লাহ বলেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকা নিজেদের পক্ষ থেকে আরো বেশি কিছু জানার জানার বা রাসুল্লাহ আল্লাহ নির্দেশনার উপর কোন ধরনের নিজেদের প্রভাব বিস্তার করা কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত দেন। আর যখন তিনি তোমাদের মধ্যেই বিদ্যমান আছেন এই বিষয়টা তোমরা ভালো করে জেনে রাখো তোমরা ভুলে যও না এর থেকে তোমরা অবচেতন ভাবে এর থেকে তোমরা নিজেদেরকে রাফেল করে পেলো না সচেতন ভাবে তোমরা জেনে রাখো যে আল্লাহ তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তাহলে তোমরাই তো কষ্টে পতিত হয়ে যাবে যেমন সুনাইনের ময়দানে যখন অবরোধ করলেন কিন্তু তায়েফের দুর্গটা ছিল কুবিষ্কু সুরক্ষিত। অনেক চেষ্টা করেও তার গেট খোলা যাচ্ছিল না ভিতরে ঢুকা সম্ভব ছিল না বাহির থেকেই অবরোধ করে রাখা হয়েছিল আর সেখান থেকেই তীর গুলা করা হচ্ছিল আর তারা ভিতর থেকে তীর নিক্ষেপ করছিল দীর্ঘ চলে যাব তখন কতক অতি উৎসাহী তাহাবি তারা রাসুলের এই কথাটা সহজভাবে গ্রহণ করলেন না তারা এখান থেকে তার পরাজিত না করে তারা ফিরে যাবেন না এই জন্য তারা দৃঢ় যুদ্ধ করো কিন্তু দেখা গেল সেই যুদ্ধ করতে গিয়ে অনেক সাহবাদেরকে সেখানে সাহাব করতে হয়েছে অনেককে আহত হয়ে হতে হয়েছে এরপরে দুর্গ বিজয় করা সম্ভব হয়নি কারণ ওটা একটা সুরক্ষিত দুর্গ ছিল এত ক্ষতির পরে যখন রাসুল উল্লাহ সাল্লাম বলেন তাহলে আমরা আগামীকাল এখান থেকে চলে যাবো তখন সকলি করলো হ্যাঁ আমরা তখন তিনি হেসে দিলেন তাদের এই অবস্থা দেখে হাসলেন যে প্রথম তিনি বলেছিলেন যে আমরা চলে যাব তখন তারা যেতে চাইল না অতি আগ্রহের সাথে তারা যুদ্ধ করতেই চাইল কিন্তু ব্যাপক ক্ষতির পরে এখন যখন বলছেন এখন মানছে এখন মানছে মানে এই ধরনেরই এটাও ছিল তাদের তাদের একটা প্রতি আগ্রহের কারণে তাদের একটা যা মেনে আর হয়েছিল। যে যদি সম্মুখীন তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তোমরা যখন যা বলো তোমাদের সব কথাই যদি তিনি শুনেন শুনেন শেষ পর্যন্ত এমন হয়ে যাবে যে তোমরা যা চেয়েছ তা তোমরা করতে পারবে না তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আমরা এই ধরনেরও দেখি তিনজন সাহবা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের ব্যক্তিগত আমল জানার জন্য গিয়েছিলেন আয়সা জিজ্ঞাসা করেছিলেন ব্যক্তিগত আমল সম্পর্কে আয়সা রাজি আল্লাহা রাসুল্লাহ সাল্লু আলহিহা সাল্লামের ব্যক্তিগত আমল সম্পর্কে বর্ণনা দেওয়ার পর তারা এটাকে যথেষ্ট মনে করলেন না তখন তারা মন্তব্য করতে থাকলেন তিনি তো আল্লাহর আসুন আল্লাহ ওনার আগে পিছে সব গুণা মাফ করে দিয়েছেন সেহেতু উনার এত আমলের দরকার নাই এই জন্য হয়তো তিনি কম করেন তখন একজন কসম করে বলল যে আল্লাহর কসম আমি সারা রাত ঘুমাবো না আল্লাহর এবাদনীতি কাটিয়ে দেব একজন বললো আল্লাহর কসম। আমি সারা বছরে কখনো রোজা বাঙবো না সারা বছর রোজা রাখবো একজন বললো আল্লাহর কসম আমি বিয়ে শাদী করবো না সারা জীবন আল্লাহর আল্লাহরিতে কাটিয়ে দেবো রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদে নবীতে বসা ছিলেন তিনি শুনে ফেলেছেন তাদের কথা আরো বর্ণনায় হল তিনি সরাসরি শুনতে পান নাই ইব্রাহিল আলাহ ইসালাম এসে সংবাদ দিলেন যে আপনার ঘর থেকে তিনজন লোক এই ধরনের গুণ সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছে তখন তিনি বের হয়ে এসে তাদেরকে ডাকলেন পিছন দিক থেকে তারা ফিরে আসলো আসার পর জিজ্ঞাসা করলেন একটু আগে এই এই কথাগুলো বলেছিল তিনজন লোক তোমরাই কি সেই তিনজন তারা বললো জি হ্যাঁ আমরা এই তিনজনরা তখন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এরপরও আমি বেলায় জেগে আল্লাহর এবাদতি করি সালাত আদায় করি আবার ঘুমাইও রমজান মাস ছাড়া অন্য সময় আমি অনেকদিন রোজা রাখি আবার অনেকদিন রাখিও না আমি বিয়ে করেছি এটাই আমার সুনত আমার এই সুনদ যার পছন্দ হয় না সে আমার উন্মতের কেউ নয় এই সহজ কঠিন করে তিনি দেন নাই কিন্তু কোনো কোনো সাহাবা তাদের অতি উৎসাহের কারণে বেশি বেশি আমল করতে চাইতেন আর এই বেশি করার একটা আগ্রহ তাদের মধ্যে ছিল যদি তারা এইভাবে বেশি বেশি তারা আগ্রহ যে প্রকাশ করতেন যদি রাসিমেটা তাদের সেই কাজ অনুযায়ী এটা অনুমোদন দিয়ে দিতেন তাহলে সকলের জন্য যেটা অপরিহার্য হয়ে যেত যা অনেকের পক্ষে এটা সম্ভব ছিল না মসজিদে একা একা একা তিনি কিছু সালাত আদায় করলেন যারা তখনো মসজিদের মধ্যে রয়ে গিয়েছিল ওনার পিছনে তারা ইত্তেদা করল যারা করলো তারা পরের দিন অন্য লোকদের কাছে ওইটা বলতে থাকলো যে রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসলাম রাত্রেবেলায় এইভাবে আরো অতিরিক্ত নামাজ পড়েছেন পরের দিন যখন তিনি আবার এই মসজিদে পড়তে থাকলেন তখন মুক্তাদের সংখ্যা আরো একটু বেড়ে গেল এর পরের দিন আবার এদের কাছ থেকে প্রচার হয়ে গেছে সংখ্যা আরো বেড়ে গেল চতুর্থ দিন তিনি আর মসজিদে আসলেন না অথচ মসজিদ যখন লুকে ভরে আসে ওই বিভিন্ন বা ভুলে গেছেন কিনা আসার জন্য এইভাবে তারা এদের বিভিন্ন ধরনের তারা আওয়াজ করতে থাকলো কিন্তু রাসুল্লাহ সাল্লাই আর আসলেন না আসলেন না কোনেকে ঘুমিয়ে পড়লো অনেকে আবার একা একা পরে পরে আস্তে আস্তে চলে গেল রাত্রিটা এই চতুর্থ রাত্রিটা এইভাবেই গেলাম বললেন তোমাদের সামনে এইভাবে যদি হাজির হয়ে যাই আমি আশঙ্কা করি আল্লাহ সালাতকে ফরাস করে দেন কিনা যা তোমরা পালন করতে পারবে না তোমরা সক্ষম হবে না এইভাবেই রাসুল্লাহ সালু আলি সাল্লাম যেই কাজটা যেভাবে করেছেন যেই মর্যাদা দিয়ে করেছেন সেইভাবে মনে করেন একটা আমল নিয়মিত করেছেন সেটা নিয়মিত করাটাই হল শুননা কোনো আমল তিনি মাঝে মাঝে করেছেন সেটা মাঝে মাঝে করাটাই শুননা কোনো কাজ তিনি জীবনে একবার করেছেন সেটা একবার করাই শুননা এটা এই দলিল দিয়ে যে রাশিটা তো রাসুল উল্লাহাম করেছেন এই জন্য আমি সারাদিন বোন করবো বিদাত বিদাতের বিপরীতটাই হলো শূন্য আর শূন্য বিপরীত যদিও রাসুলুল্লাহ সাল্লাম করেছেন এই দলিল আছে তথাপিও বিদাত কারণ তিনি এটা নিয়মিত করেন নাই করেন নাই রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের আমল গুলো তিনি যেভাবে করেছেন যে আমলটাকে যে মর্যাদা দিয়ে করেছেন সেই মর্যাদা দেওয়াটাই হলো শূন্য কোন মুস্তাহ কে যদি পর্যায়ে নিয়ে যায় সেটা হলো বিদা এটা সুন্নত নয় প্রতিটি আমল রাসুল্লাহ সাল্লাই যেই পর্যায়ে করেছেন যেভাবে করেছেন যে মর্যাদা দিয়েছেন সেভাবেই করতে হবে এর থেকে নিজের পক্ষ থেকে এখানে গুরুত্ব বাড়ানোর কোন সুযোগ কারো নাই যদি সাহাবাদের অতি আগ্রহের কারণে যদি তিনি তাদের যখন যারা যা করতে চাইতেন সেটা কি তিনি মেনে নিতেন তাহলে তাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত তারা নিজেরাই এটা পালন করতে পারত না তাদের পক্ষে এটা অসম্ভব হয়ে যেত এবং এটা সমগ্র উন্নতের জন্য যে অপরিহার্য হয়ে যেত যদি তিনি তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তাহলে তোমরাই কষ্টে পতিত হবে আল্লাহ তো তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি মহাবত সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আর তোমাদের অন্তরের মধ্যে তিনি করেছেন। সৌন্দর্য সাহাবাই কারাম রাবু আল্লাহ তালের মধ্যে এই আগ্রহের আল্লাহ প্রশংসা করেছেন তাদের আগ্রহের প্রশংসা করেছেন যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ইমানটাকে এত মজবুত করে দিয়েছেন আর ইমানের প্রতি তাদের ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন আর ইমান দ্বারা তাদের অন্তরকে তিনি সুসজ্জিত করেছেন বলেই তারা বেশি বেশি করে আমল করতে চায় আমলে স্যালেঞ্জ করতে চায় আলমার এবাদদিতে মগ্ন থাকতে চায় এটা সেই ইমানের দাবির কারণেই এটা হয়েছে কিন্তু তারা যেন এটা কখনো মনে না করে যে আমি এটা চাইলাম কিন্তু তিনি এটা করলেন না এই ধরনের কোন প্রথম কথাগুলি হল তাদের অবস্থান বর্ণনা দেওয়া হয়েছে তাদের আগ্রহ এটা খারাপ নয় তারা ভালো কাজ করতে চায় তারা সালাব সিয়াম আল্লাহর এবাজতি সবকিছু করতে চায় এটা খারাপ নয় ভালো কিন্তু কিন্তু রাসুদুল্লাহ সাল্লাইসাল্লাম সেই গুরুকে তিনি যেইভাবে করতে বলেন যতটুকু বলেন ততটুকুই করা কিন্তু তাদের মধ্যে এই আগ্রহ সৃষ্টি প্রশংসা করে দিয়েছেন তোমাদের মধ্যে সেই আগ্রহটা সৃষ্টি হচ্ছে কেন যে আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি সৃষ্টি করে দিয়েছেন। আর ইমান দ্বারা তোমাদের অন্তরকে সুসজ্জিত করেছেন এই জন্য ভালোর প্রতি তোমাদের অন্তর এত বেশি আগ্রহী হয় ভালো কাজে ভালো কর্মের মাধ্যমে আমলে চালের মাধ্যমে তোমরা তৃপ্তি পাও প্রশান্তি পাও আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে সে ইমানের প্রতি ভালোবাসা কয়দা করে দেওয়ার কারণে হয়েছে আর আল্লাহ এই জন্য যেহেতু তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা এবং ইমান দ্বারা সুসজ্জিত করেছেন অন্তরকে তোমাদের কাছে সকল প্রকারের কুফুল সকল প্রকারের ফ্সেফি গুনা খাতা আর সকল প্রকারের অবাধ্যতা না ফরমানি এগুলোকে আল্লাহ অপসমনীয় করে দিয়েছেন কুকুরকে অপসন্দ করো তোমরা এবং তোমরাই হলে পক্ষে সত্যের প্রতি যাদের মধ্যে সেই ইমানের প্রতি ভালোবাসা আছে যাদের অন্তরের মধ্যে ইমান মজবুত আছে অন্তরের মধ্যে ইমানের বিপরীত কোনো কিছুই আর জায়গা লাভ করেনি যারা আমলে সালে গুরুকে তারা পছন্দ করে ভালোবাসে আর এই শিয়ানকে তারা অপছন্দ করে প্রকৃত পক্ষে এরাই হলো সত্যের পক্ষে সব পথের অনুসারী তারাই আর সাহাবাই কেন রবিআল্লাহ আলহামদের মধ্যে এই গুণটা ছিল এই বৈশিষ্ট্যটা ছিল একটা আরেকটা বিপরীত বিপরীত রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন যদি ভালো কাজ তোমার অন্তরে প্রশান্তি দেয় এবং মন্দ কাজ তোমার অন্তরে কষ্ট সৃষ্টি করে পেরাসানি সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ইমান আছে এটা ইমান যাত্রাই ইমান আছে কিনা এটা বোঝার একটা উপায় উপায় কেউ যদি খারাপ কাজটাকে তার ভালো লাগে আর ভালো কাজটাকে যদি তার কাছে মন্দ লাগে তার মধ্যে ইমান থাকলে সেই খারাপ কাজটাকে পছন্দ করতো না আর ইমানের পরিচয় এটা সে ভালো পছন্দ করবে আর মন্দ অপছন্দ করবে এটা শাহাবাদের মধ্যে কাজ ছিল তাদের অন্তরের মধ্যে ইমান তাকে সুন্দর সুসজ্জিত করে দিয়েছিলেন ইমানের প্রতি তাদের ভালোবাসা পয়দা করে দিয়েছিলেন এমন ভালোবাসা পয়দা করে দিয়েছিলেন যে সেই ইমানের দাবি পূরণের জন্য তারা জীবন সম্পদ পরিবার সবকিছু ছাড়তে দিদা করতেন না ইমানের দাবি পূরণের জন্য দুনিয়ার সবকিছু তারা ছেড়ে দিতে পারতেন খুশির সাথে এদিনে কোন অনুশূচনা হতো না নিজেদের পরিবার পরিজন নিজেদের আত্মীয় স্বজন কারিগর দন সম্পদ সব কিছু ছেড়ে দিতে পারতেন এমনকি নিজের জীবনটাও তারা কোরবান করে দিতেন দাবি বলে আর ইমানটাকে আল্লাহ তাদের মধ্যে এমন এত ভালোবাসা বস্তু করে দিয়েছিলেন তারা ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন আর তারা কোন প্রকারী কোন মন্দ কাজকে কুফুরকে সকল প্রকারের খারাপ তারা কে প্রচন্ড ভাবে অপছন্দ করতেন এসে যেত কোন মন্দ কর্মী কেউ লিপ্ত হয়ে যেতেন তারা সাথে সাথে অনুসূচনায় পড়ে যেতেন কোনো হ্রদের ব্যাপার যদি হতো সেই হ্রদ আওয়ার জন্য নিজের মধ্যে সেই হত্যাকে প্রয়োগ করার জন্য দাবি করতেন কারণ তারা আল্লাহকে বেশি ভয় করতেন তাদের ইমান এত পছন্দ ছিলের বিপরীত কাজ হয়ে গেলে এ থেকে তারা মুক্তি চাইতেন না যাব চাইতেন তারা কোনো সময় কোনো মন্দের উপর অটল ছিলেন না কোনো না সাহাবাকে এর মধ্যে পাওয়া যাবে না যে তারা কোনো মন্দ কর্মের উপর তারা অটল ছিলেন এমন কোনো সাহাবা ছিলেন না কোন সাহাবা এমনও ছিলেন যে মসজিদের কুটির সাথে রসিদি নিজেকে বেঁধে ফেলতেন কোনো কোনো সাহাবা নিজের ভুলের প্রাশ্চিতের জন্য নিজের ঘরের মধ্যে এই দিয়ে নিজেকে কুটির সাথে বেঁধে রেখে দিতেন তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার অপরাধে যখন ইমানের সাথে সম্পর্ক চিহ্নের বয়কটের ঘোষণা দেওয়া হয়েছিল তারা কি অবস্থা করেছিলেন হেলালি ওমাইয়া तर अवस्था तो रशी दिए बेदे रेखे तरफ नाजिल तरह से इमान विपरीत क्षेत्र दुनिया सबकिछ के सक कष्ट के তারা বরণ করে নিয়েও ওই গুণা থেকে পরিত্রাণ মহিলা বেবিচার করে রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম জানাজা পড়িয়েছিলেন এটা পছন্দ করলেন না একজন বেবি বেবিচারেনি মহিলার জানাজা রাথুন করবেন তিনি পছন্দ করছিলেন না এই মহিলা এমন করেছে তার এই তাহলে সকলের কমা পাওয়ার জন্য এই তবা যথেষ্ট হয়ে যেতাইহুম তারা কখনো কোনো গুনার মধ্যে তারা স্থায়ী লিপ্ত থাকতেন না সেই গুনা খাতাকে না বরমানিকে আল্লাহ এবং আল্লাহ অবাধ্যতাকে ইমানের পর কুকুরির পথে ফিরে যাওয়াকে তারা সবচেয়ে বেশি অপছন্দ করতেন আর অপছন্দের মূল কারণটা হলো তাদের অন্তরে ইমান সুসজ্জিত হয়ে গেছে ইমানের দ্বারা তাদের অন্তর তা পরিপূর্ণ হয়ে গেছে এই এর বিপরীত কোনো কিছুই তারা পছন্দ করেন না ভালোবাসেন না ইমানটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার। আর যাদের ইমান এই পর্যায়ে সঠিক পথের অনুসারী এরাই হক তারাই সত্যের উপর প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে দয়া এবং কুফুর ফুসুক এবং ইসলিয়ানকে অপসন্দ করে দেওয়া দেওয়া এটা আল্লাহ করেছেন আল্লাহ করেছেন নিজ অনুপ্রখে আর সেই ইমানটাকে দিয়ে দিয়েছেন নিয়ামত হিসেবে মধ্যে সব কিছুই আল্লাহান মানুষের জন্য নিয়ামত হিসাবে রেখেছেন সকল মানুষের জন্য সবকিছুই নিয়ামত নিয়ামতী ल्लाह जिन जमिने जा सबकिल्लासुबहला बाध्य अबाध्य ममिन काफे सकल से नियम आल्ला सृष्टि जगत मध्य रेखेमतर द्वारा सकल प्रतिपालित है সকল সৃষ্টিকূল এই নিয়ামত পায় সকল তিনি রেখেছেন। ইব্রাহিম আলাহালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি এই কাবাকে নিরাপত্তার জায়গা বানাও বানাও এবং এর অধিবাসীদেরকে তুমি ফল যারা তোমার প্রতিছে এবং আল্লাহ ইব্রাহিম আলাই মধ্যে দিলেন। বললেন যারা আমার অবাধ্য হবে যারা আমার প্রতি কুফুরি করবে আমি তাদেরকেও দুনিয়ায় রিজিক দেবো অতঃপর আমি তাদেরকে কঠিন আদালের মধ্যেই নিক্ষেপ করবো আর ইব্রাহিম আলাই মধ্যে আল্লাহ বিভিন্ন পরীক্ষা মাধ্যমে বাছাই করে নিলেন আর ঘোষণা করে দিলেন আমি দুনিয়ার মানুষের জন্য তোমাকে ইমাম বানালাম তখন ইব্রাহিম আলাহ মধ্যে আগ্রহ পয়দা হয়ে গেল ইবাহিম আলাই সালাম মনে করছিলেন যেহেতু জালেমদের জন্য আল্লাহ এই ওয়াদা করছেন না তাহলে রিজিবটা তো সকলের জন্য দোয়া করলে তিনি গ্রহণ করবেন না এই জন্য তিনি এই সত্ত লাগিয়ে দিলেন দোয়ার মধ্যে যারা আল্লাহ এবং আসিরতের প্রতি শুধু তাদেরকে কিন্তু এই ইমামতি আর এক ধরনের নিয়ামত নয় এই রিজিকটা হলো হল ফসল গিয়ে রিজিক দেওয়া এটা হলো নিয়ামত সেই আম নিয়ামত ल्ला मुमिन बंदागन जेम पाए आल्लाबाद काफे क्योंकि खास नियमत आल्ला सकल के दें से इमामत ही हल आल्लामत से खास नियमत शुद्ध हल एक कनीष्ट मुमिनित মুমিনদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হল খাস নিয়ামত হলো ইমান খাস নিয়ামত হলো হেদায়াত এটা আল্লাহ সকলের জন্য করে আল্লাহ আমরা শুধুমাত্র তাঁকেই তিনি সে হেদায়াত দান করেন এটা আল্লাহ খাস নিয়ামত কিন্তু আল্লাহ সকলের জন্যই দিদি কেউ ব্যবস্থা করে রেখেছেন সম্প্রসারিত করে রেখেছেন সকল মানুষই রিজেক্ট পায় এটা আম নামতামত কিন্তু আল্লাহ তিনি নির্দিষ্ট করেন নিজ অনুগ্রহে এই কথাটি এখানে বলা হয়েছে এই যে ইমানকে আল্লাহ অন্তরের মধ্যে সুসজ্জিত করে দিলেন ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করলেন এটা আল্লাহর অনুগ্রহে তিনি করেছেন এবং আল্লাহর এটা অংশ এটা খাসামতির আর আল্লাহ সব কিছু জানেন তিনি সুবিজ্ঞ তার জানাটা জানাটা আমি এর আগের দিনটা বলেছিলাম বলেছিলাম একটি জগতের কোন একটি অনক অনুপরমাণু নেই নেই যার সম্পর্কে তিনি জানেন না সব সৃষ্টি জগৎ কখন কোন অবস্থায় আছে কোন সময় কোন অবস্থা থেকে পরিবর্তিত হয় এটা তার নির্দেশী হয় এবং তিনি জানেন তার জানাটা জানাটা একটু বেশি যে একটা কোন সীমা নাই যা কোনদিন কেউ কল্পনা করতে পারে না এমন কি মানুষ তার মনের মধ্যে কখন কি লুকিয়ে রাখে প্রকাশ করে নি। মনের সেই ভাবটাও তিনি জানেন তার মনের মধ্যে যে ভাবনাটা জাগে সেটাও তিনি জানেন আর তিনি হচ্ছেন হাকিম তিনি এত সুবিজ্ঞ যে ওনার সৃষ্টিতে সৃষ্টি রক্ষণাবেক্ষণে সৃষ্টি পরিচালনায় কোনো প্রকারের ত্রুটি নাই সব সব বিজ্ঞান সম্মত উপায়ে তিনি সব কিছু করেন তার এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি নাই কোনো ধরনের ভ্রান্তি নাই নিপুণ ভাবে সব কিছু তিনি করেন তিনি তিনি হলেন হাকিম তিনি কাকে ইমান দ্বারা সুসজ্জিত করতে হবে তিনি ভালো করে জানেন আর তিনি তার সেই একমত দ্বারাই এটা পরিপূর্ণ করেন যদি মুমিনদের দুইটি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে উভয়ের মধ্যে উভয় দলের মধ্যে তোমরা করে রপা করে فَإِمْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْغُقْرَا فَقَاتِلُ اللَّتِي تَبْغِي حَتَّى تَبِيعَ إِلَىٰ أَمْرِ اللَّهِ <متحدث> جو دي تادير اوبا يدولير مددسكي ایک تھی دول اوپور دولير اوپور دیدرو ہی ہوئے ترا اوبی সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী দলের বিরুদ্ধে তুমিও যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহ যদি তারা ফিরে আসে তাদের বিদ্রোহ থেকে যদি ফিরে ইসলামের পথে ফিরে আসে তাহলে উভয়ের মধ্যে তোমরা মিল মিশ করে দাও মীমাংসা করে দাও করে দাও কিভাবে সমতার সাথে এবং সকলের প্রতি তোমরা সুবিচার করো বিচার করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন এই কথাটি কোনো একটা বিশেষ ঘটনার সাথে সম্পর্কিত নয় এটা সার্বজনীন একটা বিধান সার্বজনীন একটি বিধান যে যদি বিধানদের দুই দলের মধ্যে কোন যায় যুদ্ধ বেঁধে যায় জগ্রাফা লেগে যায় তাহলে যারা ওই যুদ্ধে বা ওই দুই পক্ষের কোন পক্ষে নয় তারা এই দুই পক্ষের মধ্যে আকুষ মীমাংসা করে দেবে এটা তাদের দায়িত্ব প্রথমত কথা হলো যদি দেশে ইসলামী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই খলিফার দায়িত্ব হল যে মুমিনদের দুই দলের মধ্যে ঝগড়া লেগেছে মারামারি লেগেছে যুদ্ধ বেঁধেছে তাদের মধ্যে মীমাংসা করে করে দেওয়া যদি দুই দলের মধ্যে কোনো একটি পক্ষ যদি মীমাংসা না মানে সেই মীমাংসা অমান্য করে অপর দলের উপর আক্রমণ করে তাহলে ওই বিদ্রোহী দলের বিরুদ্ধে ওই সরকার সরাসরি ব্যবস্থা নেবে সামরিক পদক্ষেপ নেবে যারা আপুষ মেনে নিল তাদের পক্ষ নিয়ে এদের বিরুদ্ধে সে যুদ্ধ করবে কি তাদেরকে পরাজিত করবে এক পর্যায়ে তারা যদি পরাজিত হয়ে তারা শেষ পর্যন্ত এক পর্যায়ে আকুষ মীমাংসা মেনে নেয় তখন প্রথম কাজটাই হবে তাদের কাছ থেকে সকল অস্ত্র শস্ত্র কেড়ে নিতে হবে এই বিদ্রোহী হওয়ার কারণে তাদের কাছে কোন তাদের দায়িত্বে তাদের অধিকারে কোনো অস্ত্র শস্ত্র রাখা যাবে না সবগুলো তাদেরকে কেড়ে নিতে হবে নেওয়ার পর তাদেরকে বন্দি করতে হবে আর বন্দি করে রেখে তাদেরকে ইস্তাহা দিতে হবে সংশোধনী দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে তাদের দনসম্পদ সম্পদ করতে পারবে এরা সরকার এই বিদ্রোহীদের দন সম্পদ বাজেয়াত করতে পারবে এটা নয়। তাদের স্ত্রীর সন্তান এগুলা গণিমত হবে না কারণ এরা মুমিন তাদের সম্পদ গনিমত হবে না বঞ্চ সরকার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে আটকিয়ে রাখবে বন্দি করবে এবং তাদের দন সম্পদ গুলো বাজেয় করে বেকার যদি তারা পরিপূর্ণভাবে তাদের ভুল বুঝতে পারে তারা ভুল বুঝতে পারে এবং তাদের অপরাধের জন্য করে, এবং তারা তারাংসার পথে আন্তরিক ফিরে আসে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তখন যে সমাধানটা হবে সমতার ভিত্তিতে যে দুই দলের মধ্যে হয়েছিল এই কারণে বিদ্রোহী হয়েছে এই জন্য তাদের প্রতি গুরুত্ব দেওয়া হবে না তাদের অধিকারের মর্যাদা দেওয়া হবে না এমনটি পড়া হবে না উভয় দল সমান সমতার ভিত্তিতে তাদের সাথে মীমাংসা করতে হবে এবং তাদের তাদের পরস্পরের মধ্যে সে একসাথ করতে হবে ইনসাফ করতে হবে সুবিচ্ছা করতে হবে সেই সুবিচ্ছাটা হলো বানদণ্ডের ভিত্তিতে দিক পাল্লা সমান রাখতে হবে এই দুই দলের মধ্যে এভাবে এইভাবেই কিন্তু মীমাংসা করতে হবে যারা বিদ্রোহী হওয়ার কারণ তাদের প্রতি কোন ধরনের অবহেলা করা তাদেরকে গুরুত্ব কম দেওয়া এটা করা যাবে না যদি তারা ফিরে আসে একটা হলো তারা হয়তো ফিরে আসতে পারে স্বেচ্ছায় স্বেচ্ছায় যদি ফিরে আসে তাহলে তাদের বন্দি করা হবে না তাদের মাল সম্পদ করা হবে না নিজেরাই নিজের পক্ষ থেকে সে আপুষ মীমাংসার পথে ফিরে এসেছে তখন সে একইভাবে তাদের পরস্পরের মধ্যে মীমাংসা কুবের মধ্যে করে দিতে হবে যদি সরকার না থাকে খলিফা না থাকেন। তাহলে তাহলে যে দুই দল এইভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে তো যারা এই দুই দলের অন্তর্ভুক্ত নয় আরো ইমানদারগন রয়ে গেছে সেই ইমানদারগন তাদের দায়িত্ব হলো তাদের উভয়কে এই যুদ্ধ থেকে বিরত করা যুদ্ধটা থামিয়ে দেওয়া এবং নিজেদের পক্ষ থেকে আপুষ মীমাংসার ব্যবস্থা করা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের উভয়ের পক্ষের মধ্যে আপুষ মীমাংসার ব্যবস্থা করে দেওয়া সেই ওই একই হুকুম যদি যুদ্ধ করবেন এবং আগের মতোই তাদের ব্যাপারে সেই ফাইফেলাগুলো আসবে মুমিনদের দুই দলের মধ্যে যদি ঝগড়া ফসাদ হয় মারামারি হয় যুদ্ধ হয় কিন্তু কোন দল কার কারির অভিযোগ কারণ পরস্পরের যুদ্ধ করে একে অন্যকে হত্যা করার পরেও তাদেরকে পারবে না। কারণ সকলেই মুমিন যেটা হয়েছে সেটা হলো তাদের ইফতে হাজিবুলিবুল যেমনটি হয়েছিল জামালের যুদ্ধে সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে যেমন কি হয়েছিল উবৈদুলিক সাহাবারা ছিলেন আলীর বিপক্ষে হয়তো আয়সা পর্যন্ত অভিযানে গিয়েছিলেন তো এখানে উভয় পক্ষে সেটা ছিল তাদের ইস্তেহাদি ভুল ইস্তেহাদি ভুলের কারণে কেউ কাফের হয় না। কাকুর হওয়ার জন্য তার বুঝে শুনে ইমাম থেকে বিচ্ছিত হওয়া তার কুফুরির বাহ্যিক প্রকাশ গানো অথবা ডিক্লারেশন দেওয়া কুফরি কর্ম প্রকাশ্যভাবে করা এটা প্রয়োজন তার মধ্যে যদি কুফুরির প্রকাশ্য আলামত না পাওয়া যায় তাহলে সে কাঁফির হয় না কিন্তু ইশতেহাদি বুলের কারণে কাউকে কাফির বলা যাবে না এই জন্য সাহাবাদের মধ্যে এমনটি হয়েছিল তো এখানে এটি বলা হয়েছে এই দুই দল মুমিন দুই দল মুমিনের এই যুদ্ধের কারণে নিরপেক্ষ মুমিন যারা আছেন যারা এই দুই দলের অন্তর্ভুক্ত নন তাদের দায়িত্ব হলো তাদের পরস্পরের মধ্যে আপু মীমাংসা করা এক পক্ষ যদি না মানে তাহলে তার বিপক্ষে নিজেরা অবস্থান নেওয়া তাদেরকে বাধ্য করা তাদের উপর শক্তি প্রয়োগ করা তখন ওই তৃতীয় পর্যায়ে যারা আছেন তারা যদি মনে করেন যে এরা দুজন যেহেতু আমাদের কথা মানলো না আমরা আমাদের করার কিছু নাই তারা মারামারি করুক ওইটা করা যাবে না সেই সময় নিজেকে এক পক্ষে নিয়ে নিতে হবে যারা আপুষ মীমাংসা মানলো তাদের পক্ষ অবলম্বন করতে হবে উদ্দেশ্য হলো যারা বিদ্রোহ করেছে তাদেরকে বাধ্য করা এবং মুমিনদেরকে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ সমাজ করা মুসলমানদের কাছ থেকে সকল পর্যায়ে কিতনা দূর করা এবং মুসলমানদের জীবনকে নিরাপদ করা এই জন্য সকল মুসলিম রোগ তখন এক কাতারে হয়ে যাবে বিদ্রোহীদের বিপক্ষে आदल करलो तर मध्य सूविचार प्रतिष्ठा करल ये कारण तरह प्रशंसा इंसाफ कारी सुविचारक देखे आल्लाह तला अत्यधिक भारत রাসুল্লাহ সাল্লা বলেছেন দিনের সুবিচার চল্লিশ বছরের সমান কেউ যদি একটা বিষয়ে সুবিচার করতে পারে সে সঠিক ফাঁসলা করতে পারে আপুষ মীমাংসা করে দিতে পারে সঠিক ফাঁসলা করতে পারে সে চল্লিশ বছরের আবাদতের সমান সব পেয়ে যাবে এই জন্য তৃতীয় পক্ষের এই মোমিনগণের মর্যাদা আল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসেন কারণ তারা ইনসাফ করেছে কিন্তু এক পক্ষ নিয়ে বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কারণে রাখা যাবে না যারা তো অবাধ্য বিদ্রোহী ওইটা রাখা যাবে না যখন তারা মেনে নিল তখন তারা ওই প্রথম পক্ষের মতোই হয়ে গেল মেনে নেওয়ার করে তারা প্রথম পক্ষের মতোই হয়ে গেল এটা ভালো করে উপলব্ধি করে রাষ্ট্রপতি তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপুষ মীমাংসা করে দাও করে আল্লাহকে ভয় করো করো হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহ এখানে এই মুমিন দুই দল মুমিনের মধ্যে পরস্পরের যুদ্ধের এবং অবস্থার বর্ণনা আগের আয়াতে দেওয়ার পর এখানে বলছেন যে মুমিনগণ তো পরস্পরের সম্পর্কটা কি ভাইয়ের সম্পর্ক কিংামালু না একুয়া তো মুমিনগণ হলো একে অন্যের ভাই পরস্পরের ভাইয়ের সম্পর্ক তোমরা তোমাদের ভাইদের মধ্যে আকুশ মীমাংসা করে দাও এখানে বলা হচ্ছে তোমাদের ভাই যেহেতু যারা পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়েছে আল্লাহ সরাসরি আদেশ দিয়েছে মোমিনগঞ্জ ইমানের সম্পর্কের কারণে পরস্পরের মধ্যে এই ব্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত নেই ইমানের সম্পর্কের কাছে নিজের আপন ভায়ু যদি হয় আর তার সে যদি ইমান এর অনুসে না থাকে ইমানের অধিকারী যদি না হয় তাহলে নিজের বাই হওয়া সত্ত্বেও সে প্রকৃতপক্ষে বাই হবে না আত্মীয়তার হক হিসাবে সেটা আলাদা হক কিন্তু মুমিন হিসেবে তার কোনো হক নাই কিন্তু কেউ আমার চিনা জানা নাই কিন্তু সে ইমানের অধিকারী সে আমাদের ভাই এটা হল প্রকৃতপক্ষে আমাদের সম্পর্ক এটা হল প্রকৃত আত্মীয়তার সম্পর্ক আত্মার সাথে এই সম্পর্কের কারণেই আত্মীয় হয় রক্তের সম্পর্কের লোকদের মধ্যে তো সেই আত্মার একটা বন্ধন গড়ে উঠে কিন্তু এটা আসলে রক্তীয় হওয়া দরকার এটা রক্তের সম্পর্ক তো রক্তীয় হবে আর আত্মার সাথে সম্পর্ক হলে হবে আত্মীয় রক্তের সম্পর্ক না থাকলেও অনেক আত্মীয় হয় আমরা পরস্পর সকলে আত্মীয় কারণ আমাদের ইমান আছে আমাদের অন্তরে আর সেই আত্মার মধ্যে ইমান আছে বলেই আমরা পরস্পরে আত্মীয় আর ইমানের সম্পর্কের কারণে আমরা সকলে পরস্পরে ভাই এজন্য সকলে মুমিনগণ আমরা হলাম পরস্পরে ভাইয়ের সম্পর্ক রাসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম আয়সা রাবাহাকে বিয়ের পর্বে তিনি স্বপ্নে বললেন যে আপনি তো আমার ভাই বললেন আপনি তো আমার ভাই উনি ভাবলেন যে রাসুল উল্লাহ আলহালামের সাথে উনার যে সম্পর্ক বৈধ হবে না ওই সময়ও সাথে শাহাবাদের ছিল এবং